يسجدان وَفَضَّلَ زَمَانًا عَلَى ফগ্বল زمان كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى মক مكان ইং نشهد أن لا إله إلا الله وحده لا شريك لا لا ضد له ولا لد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا সুতা বারকিমরা বসীরা নজীরা সি রাজুফিল বিস্মিল্লা لا ريب فيه هدى للمتقين أقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم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 সদরু আলহন্দুল صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبر বলা ব্লি কমালি কশব্দি জমালী ল الله لا اله الا الله محمد رسول الله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي امري দত মি বাতিল দাবে আসমান বাতিল সে والے آئے আয় আসমানি ہم, باطل سے دبنے والے آئے آسمان ہی ہم সবার কর চুকা হাম সার کی চুকা سینوں میں ہے ہمارا আমারা আসা নে نام মনিশা ہمارا দক্ষিণ মোবারক ঘনা আবাসন প্রকল্প শফিউল্লাহ চৌধুরী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চমবার্ষিক অজদুয়ার মাহফিল আজ পনেরো সেপ্টেম্বর দু হাজার সতেরো মহতি মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বনের সৃষ্টির মহন শ্রষ্টা দয়াময় অল আগামী দরবারে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ কিন্তু করে খাওয়াজে উচ্চকণ্ঠে সকলেই খালিমাতি আলহামদুলিল্লাহ লক্ষ কটি দলুদ সালাম سيد المرسلين رحمة للعالمين شفيع المزنبين خاتم النبيين سيد السقلين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمة عالم نبي العرب والعجم حبيب كبرية اشرف الانبية سيد الانبية شفيع محشر ساقي كوثر آقاء نامدر মোবারকবাদ জানাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা আয়োজন করেছেন এই সুন্দর পরিবেশ প্রতিকূল আবহাওয়ার ভেতরে জনপ্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করেছেন প্রশাসন থেকে যতটুকু সহযোগিতা হয়েছে এলাকাবাসী যুবক মুরবী বিভিন্ন শ্রেণী বাগান আল্লাহ আল্লাহ এই মাহফিলকে সকলের জন্য নাজাত ও হেদায়তের অচিলে হিসেবে কবুল করে নিজ মাহফিল একটি অপারেশন থিয়েটার হাকিমুল দুল মিল্ল শাহ আশরফ আলী থানিলে আসলে দ্বিতীয় উপকার হলো আমলের ব্যাটারি চার্জ হয় আমি কোরআনে হাকিমের সুরায় বাকারার শুরু থেকে এক আয়া থেকে রিমাতিল করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সাল্লু আলাইহাল্লাম অসংখ্য গণিত পবিত্র হাদিস শরীফের মধ্যে থেকে দুটো হাদিসের অংশ পড়েছে তিলাবাতৃত আয়াতে করিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় এখলাস রুহানিয়াতের সমন্বয় ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মত আপনাদেরকে শুনবার মত হতো হিম্মৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আলিফলা এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই কিতাব ওই কিতাবি যে কিতাবে কোনো সন্দেহ নেই হুদান লীল মুত্তাকে পথ দেখাবে একমাত্র যারা আল্লাহকে ভয় করে তাদেরকে রসুল বলেন আল্লা প্রত্যেকটা কথা যেমন সত্য রসুলের আদর্শ তেমন সত্য मोटामोटी आल्लाबाद करीफे बार शुरू तेल्ला बर्ण माल এই বর্ণের কোনো অর্থ নাই এই বর্ণগুলো কখনো থাকে বিক্ষিপ্ত কখনো থাকে বিন্যস্ত বিক্ষিপ্ত বর্ণকে তাপসিরের ভাষায় বলে হুরুফি মুখাত্তা আৃথিবীতে যত ভাষা আছে ভাষাগুলো শিখার জন্য মূল মৌলিকভাবে ওই ভাষার কিছু নির্ধারিত অক্ষর আছে যেমন ইংরেজি বাংলা উর্দু ফার্সি আরবি যেমন बांगला भाषा शिखते हम स्वर वर्ण व्यंजन बर्ण शिखते हम जानते हम चिंते दीर्गीजी भाषा शिखारिडी जेड उर्दू शिखारिंदी शिखारे पे ते टेबी शिखारिश अक्षर आलिफ बाो कस्त কখনো থাকে বিক্ষিপ্ত এই অক্ষরের আলাদা কোন অর্থ নাই সরে ও অর্থ নাই আ নাই নাই কোন বা তা কোন অর্থ নাই এগুলোর কোন কি নাই হ্যাঁ মিলাইলে অর্থ হবে ক ল ম তিনটা মিলাইলে কি হবে তখন অর্থ দাঁড়াবে লেখার একটা যন্ত্র কিন্তু এগুলো আলাদা কোনো অর্থ নাই বাংলা ইংরেজি আর আরবি এত অনেক ব্যবধান প্রশ্ন হল পৃথিবীর শ্রেষ্ঠ একটি কিতাব কোরআনে হাকিম যেই কিতাবের সামনাম পৃথিবীর সমস্ত মুসলমান কেন কেন বিধর্মীরাও দুর্ভল যে কোরআন এত দামি অনেক বিধর্মী কোরআন পরে বিভিন্ন তদবির গঠন কোরআনের আয়াত করে তদবির করল তাহলে এত একটি দামি কিতাব যে কিতাবের ভেতরে কোনো সন্দেহই নেই যে কিতাবের তেলাওয়াত দিল যায়। সেই কিতাবে অর্থহীন অক্ষর কেন আল্লাহ উল্লেখ করলেন প্রশ্নটা ভালো করে বুঝবেন এত দামি কিতাব এই কিতাবে আল্লাহ অর্থহীন অক্ষর কেন উল্লেখ করলেন বিভিন্ন জায়গায় এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই তাহলে অর্থহীন অক্ষর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে আল্লাহ কেন উল্লেখ করলেন যেই কিতাব সম্পর্কে রসুল বলেন কোরআনের একটা অক্ষর বিনা অজুতে উচ্চারণ করলে দশটা ন্যাক আল্লাহ দান করলেন তাহলে এত দামি কিতাবে আল্লাহ কেন অর্থহীন অক্ষর উল্লেখ করলেন প্রশ্নের বহু জবাব নাম্বার ওয়ান পৃথিবীতে যখন কোরআন অবতীর্ণ হয় আমার নবীর রসুল কোরআনের কথা বলে বলতেন এটা হাজা কালাম রব্বি এটা আমার রবের কথা মক্কার কাফের মুশ্রিক বলতো মুহাম্মদ তুমি নিজে নিজে কোরআন বানায় বলো এটা আল্লাহর কথা তুমি কোরআন বানায় বলে এটা আল্লাহ আল্লাহ মোহাম্মদ নিজে নিজে কোরআন বানায় মানুষকে প্রচার কর যদি মোহাম্মদ কোরআন নিজেই বানায় তাহলে মোহাম্মদ নিজে জানবে আলিফ লামিমের অর্থ কি মোহাম্মদ আলিফের অর্থ জানে না নিজেই লামের দুই নম্বর জবাব আল্লাহ অক্ষর গুলো অর্থহীন ভাবে কোরআনে দেওয়ার কারণ কি তার দুই নম্বর জবাব হলো ইমানদারের মুমিনের ইমান পরীক্ষা করার জন্য কি পরীক্ষা মুমিনের ইমান মুমিন, তোমরা কি কোরআন মানো নাকি না বুঝলে মানো যদি কোনো মুমিন বলে আমি কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না বিনা দলিল সেবে ইমান কোরআনের অর্থ বুঝলে মানি না বুঝলেও মানি এটা আল্লাহর কোরআন এটা সত্য ভেতরে যা আছে সব সত্য আমি না ইমান পরীক্ষার জন্য এবার আমি আপনাদের থেকে জবাব চাচ্ছি আল্লাহর কোরআন বুঝলে মানেন নাকি না বুঝলেও মান অর্থ না বুঝলেও মানেন प्रासिक जवाब कारण इज पृथिवीते दुर पृथिवीलमसलमान चूड़ान बेईमान हाथे लाछित अमानित पदक ध्वलितर पे कारण की आजो गुलशान जुमार मस्जिदे গুলশানের বড়োক শিক্ষিত মানুষ আপনারা ভালো করে শোনেন এত দুর্বল কেন মুমিন একটা বডির মতো রসুলের হাদিস মানুষের বডির যে কোনো জায়গায় আঘাত লাগলে পুরো বডি যেমন ব্যথায় জর্জরিত হয় রসুল বলেন পৃথিবীর মুমিন কোথাও বিপদে পড়লে ব্যথা পেলে ওই ব্যথায় অন্য প্রান্তের মুমিন ব্যতীত হবে এটাই মুমিনের আদর্শ কিন্তু আমাদের পর্যালোচনার ক্ষেত্রে বলছি হলো রোহিঙ্গাদের উপরে অতর্কিত হামলা আবার কয়েক মাস পরে নতুন করে বহু দিন থেকে হামলাগুলো কেন এর পেছনে তথ্যগুলো আমি সব না দিতে পারলো সামান্য একটু দিচ্ছি এই মায়ানমারের মুসলমান শহর পৃথিবীর সমস্ত মুসলমানের পেছনে লাঞ্ছিত অপমানিত হওয়ার পেছনে কারণ ইসলামের একমাত্রের লেবাস মুনাফিকের ষড়যন্ত্রকারী সামান্য একটু তথ্য মায়ানমারে কিছু ইসলামের লেবাসওয়ালা মুজাহিদ আছে এই মুজাহিদরা বিদেশ থেকে তাদের কিছু সংগঠন আছে আন্তর্জাতিক মানে। ওখান থেকে তারা কোটি টাকা এখানে এরা গিয়ে কয়েকদিন আগে মায়ানমারের আশেপাশে সশস্ত্র বাহিনীর উপরে হামলা করেছে ক্যাম্পের উপরে তখন তারা ক্ষিপ্ত হয়ে গেল ওরাই ভিডিও ফুটেজ গুলো দেখাচ্ছে যদি একশো কোটি টাকা দেয় মাত্র পাঁচ লাখ টাকা গরিবদের দেয় সেটা আবার ভিডিও করে দেখায় আপনাদের টাকাগুলো বন্টন হচ্ছে এই মুনাফি রসুলের যুগ থেকে আজ পর্যন্ত ইহুদির এই গুডি চালতেছে ঠিক নেই আজকে যদি আপনাদের স্লোগান ইমানের চেতনার একুরেট স্লোগান হতো তাহলে এই জমিনের মধ্যে সকল অপরাধীদের ফাঁসির আগে खंड रसुलान कर जेनबी शरल मुबारक घामेर मिश्के ग জেনোবির আদর্শ দেখে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মাইকেল কলিজ। আদর্শ গ্রহণ করে মুসলমান হয়ে গেল গত পাকিস্তানের এক হিন্দি শিল্পী ইন্টারনেট সার্চ দিয়ে তার গান শুনুন হিন্দি গান একটা গান গাইলে কোটি টাকা তার পুরস্কার কিন্তু কালেমার পতাকা তলে আসার পরে কয়েক মাস আগে বিমান দুর্ঘটনায় টোটাল ফ্যামিলি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল তার বাংলাদেশে বেদিনরা আজ নবীর আদর্শ গ্রহণ করতে কুণ্ঠাবোধ করে না আমরা নবীর আদর্শ গ্রহণ করতে বড় টেনশনে আছি আজ আমার পীরের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পায় আমার নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট পায় অথচ রসুলের বিরুদ্ধে যদি কথা হয় সেখানে আমাদের কোনো আওয়াজ নেই অতএব আমার বয়ান আপনারা আগে পেছনে শুনেছেন আমি আপনাদেরকে সংক্ষেপে সরলভাবে ভাবে পেঁচাপেচি নয় হেদায়তের নিয়তে জানতে নেওয়ার উদ্দেশ্য করে কিছু কথা বলার চেষ্টা করি পরীক্ষা করার জন্য আল্লাহ মৌলবি টেলিভিশন থেকে ফতোয়া দিলেন কোরআন শরীফের অর্থ না জেনে পড়লেন নাউজুবিল্লার আওয়াজে আমি বুঝতেছি ওই পক্ষের কিছু দালাল এখানে আছে টেলিভিশন থেকে ফতুয়া দেওয়া হচ্ছে না কোন সাহাবা জানেন না কেউ জানেন তাহলে আলিফুলাম মিম এটার অর্থ আমরাও জানি না এটা পড়লে মাওলানা সাহেব বলুন তো স্বভাব হবে না আপনারা কি বলেন হবে মাানা সাহেব যে বললেন কোরআন শরীফের অর্থ না অক্ষর লাম এক অক্ষর হোক মিম এক অক্ষর হোক এক একটা অক্ষর পরামাত্রই দশ নয় বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক উচ্চারণ করা মাত্রই দশটা নাক আল্লা দান দুই নম্বর কথা হলো রমাজানে আপনারা মসজিদে তারাবি পরেন না আমরাও পড়ি হাফেজ সাহেব সামনে গিয়েছেন আমরা অর্থ জানেন না আমরা মোক্তিরা আরো ১৩ বছর আগের তেই জানিনি বলুন তো এই তারাবিতে যে কোরআন শুনি আর পড়ি হবে তাহলে সেই মৌলবিকে প্রশ্ন করুন আপনি যে টেলিভিশন থেকে ফটুয়া দিয়ে গোটা বাংলার ঐক্যের মুসলমানের ভেতরে বিভ্রান্ত সৃষ্টি করলেন তার কারণ কি থেকে আলাদা করে আমি গত বছর মিরপুরে বয়ান করতেছি আমার আগে ওসি সাহেব একটা ভাষণ দিলেন মিরপুর থানা আর বললেন আমার দিকে তাকায় হুজুর সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলল আমি বয়ান ছেড়ে দেওয়ার পরেওনি আমি বললাম পাঁচ মিনিট বসে আমি কি বলি একটু শুনে তারপরে আমি শুরুতেই বললাম আপনি এখানে দাঁড়ায় বহু কিছু বলতে পারলেন মানুষ জিততে রক্ত পড়বে কিন্তু কিছু বলতে পারবে আমি হাফিজুর রহমান যদি কিছু বলি আমাকে কাউন্টার দিবে কি আপনাকে গ্যারান্টি দিলেন বাংলাদেশে স্বর্ণ আছে সিটিগোল আছে না বিজ্ঞ লোক লাগলে ভালো করে মনে রাখবেন স্বর্ণ আর সিটিগোল যেমন যেমন কিন্তু মান অনেক ডিফারেন্স এটা বুঝতেও সবাই পারবে না কষ্টিপাতর সম্পর্কে যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে ধরতে হবে এই জমিনে সবাই ইসলামের গান গা সবাই নবীর গান গা কিন্তু সবার দিলের ব্যাপার এক নয় কেউ ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য কেউ ইসলামকে ব্যবহার করে দুনিয়া কামাই করার জন্য কেউ ইসলামকে ব্যবহার করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আব্দুর রহমানের মাথায় লাল রুমালের ফাগরি বুঝবেন কি করে যে সে ইসলামের দুঃশন বুঝতে হলে কষ্টি পাথর লাগবে ইসলামের ভেজাল দিতে পারবেন দেশের প্রিয় প্রবীণ আলেম এই দেশে কারা ইসলামের নামে উল্টো পাল্টা কোরআন হাদিসের ব্যাখ্যা দিচ্ছে এরা বিজ্ঞ আলেম বলবেন কিন্তু বিজ্ঞ আলেম বলবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে কাউন্টার দিবেন না ব্যাকগ্রাউন্ড দিবেন না আমি গত কয়েক বছর আগে দিনাজপুরে এক মাহফিলে গেলাম বহু কষ্ট করে ভাড়া গাড়ি দিয়ে বয়ান করে গাড়ি টানলাম ঢাকায় আসলাম সকাল দশটায় এখানে প্রশাসন এবং মাথাওয়ালা আল্লাহর বান্দারা আছেন মন্ত্রী মহদয় আছেন সে কারণে আমি কথাগুলো বলছি বয়ান করে বাসায় আসার পর আমার মোবাইলে ঋণ বাসা আপনি বয়ান করেছেন শায়েখ আব্দুর রহমান বাংলা বাইরের ব্যাপারে খুব ধিকগার জানালেন আপনি কি ইসলামী বিপ্লব চান না আমি বললাম এক হাজার কোটিবার ইসলামী বিপ্লব চাই তবে বোমাবাজি চাই না। বলে আপনাদের মতো হুজুরদের কারণে আমরা আমাদের কাজে কাজেছি এখন আমি কি করি পড়ছি বিপদে আমি আমার বললাম তুমি খুব সাবধানতা অবলম্বন করে চল চল আমি মিরপুরে ও সিসবকে বললাম বললেও বিপদ না বললেও বিপদ যদি আমি সঠিক্ষা বলতে যাই আল্লা উপরে যতটুকু সম্ভব ভরসা করে চলি কাউকে হিংসাত্মক মনোভাব নি আক্রোশমূলক কোনো কথা বলি না। চেষ্টা করি মানুষ যেন আমার ব্যবহারে দিনের পথে আগায় যায় এখানে আমার সবাই মুরিদ না ভক্ত না বিভিন্ন দলের সমর্থনকারীরা বিভিন্ন আছেন আমি কথা সুন্নার আলোকে কোনো দলীয় ব্যানার নয় কোনো পক্ষ নয় সুন্নার আলোকে জাননাতে নেওয়ার নিরিখে কথাগুলো বলছি যদি আমার ভুল হয় আমাকে ধরায় দিবেন আমি সবার সামনে তহবা করে নিবেন আর যদি সঠিক বলি সমর্থন করবেন মানবেন সমর্থনও যদি করতে না পারেন মানতেও যদি অন্তত চুপ থাকবেন করে হবেন না। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন মায়ানমারের রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আসার পরে আর এক বিপদ আমার দেশের কিছু যুবক বখাটে ছেলেরা সুযোগে মা বোনা করা ছাড়া কোন পথ নাইক্সবাজার চট্টগ্রাম সিলেট উত্তরবঙ্গে আজ বহু মানুষ দিশে হারা পানিতে ঘরবাড়ি বাড়ি চলে গেল বন্যায় অনেকের মা হারিয়েছে বাপ হারিয়েছে সহযোগিতা এগিয়ে আসতে হবে খুশি না হই ভয় থাকতে হবে ওই বিপদ আমার উপরও আসতে পারে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দল বিদল বিভিন্ন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ যাচ্ছে আপনারাও সুযোগ পেলে যেভাবে পারেন ওখানে সহযোগিতা করুন কষ্ট যারা ওখানে থাকেন যে সব প্রধানমন্ত্রী কয়েকদিন আগে সেখানে গিয়েছিলেন মোটামুটি সরকারিভাবে নতুন করে কালকে থেকে যারা ঢুকছেন এদের ব্যাপারটা এখনো নিশ্চিত নয় কিন্তু এর আগে যারা এখানে আছেন সরকারি এদের খানা দানা সেখানে পৌঁছানো হচ্ছে প্রশাসনিক জিম্মা এবং বিভিন্ন বিভিন্ন থেকে কোম্পানি। যাচ্ছেন আপনারা যেতে না পারলেও যারা যাচ্ছে তাদেরকে টাকা দিয়ে হোক যেভাবে হোক সহযোগিতা করেন এবং পাঁচ রক্ত নামাজে তাদের জন্য দোয়া করুন আল্লাহ সমস্ত বেইমানদের হাত থেকে গোটা জাতি মুসলমানদেরকে হেফাজত করুন আমি অর্থ বুঝলেও মানি না বুঝলেও মানি নিশ্চিত তার ইমান ঠিক আছে যে বলবে আমি কোরআনের অর্থ বুঝলে মানি না বুঝলে মানি না তার ইমানে চূড়ান্ত ঘাটতি আছে আলিফলামি তিন নাম্বার জবাব হলো আসলেই আলিফুল আছে তবে এটা লেখক জানেন এটা যারা পাঠক তারা জানেন উদাহরণ আমার ভিজিটিং কার্ড আছে বিভিন্ন ভাইজানেরা ভিজিটিং কার্ড করেন এক কার্ড চারশো টাকা কার্ডের উপরে নাম লেখেন কেউ ইংলিশে কেউ বাংলায় এ এইচ এ আবদুল আব্দুল খালেচ এ অথবা একা একা করেন মাওলানা এইচ দ্বারা হাজিসা এ দ্বারা আব্দুল হেতো দয়াউ পড়তেছে যে জীবনেও মাদ্রাসায় যায়নি তুমি যে মাওলানা বলতেছো তাহলে তুমি এম দ্বারা কি বুঝাতে চা কয় আমি এম দ্বারা মোহাম্মদ আর এইচ দ্বারা আমি হাওলাদার এরপরে তাহলে তিনি অর্থ তিনি এ অক্ষরের অর্থ জানেন ঠিক তেমনি ভাবে আলিফলাম ইয়াসিন এগুলোর অর্থ আমরা পাঠকরা না জানলেও যিনি লিখেছেন আল্লাহ তালা জানেন তাহলে ফাইনাল জবাব হলো কোরআনে বলেন হুদিকল কিতাব ওই কিতাব আর কাছের জিনিসকে বাংলায় বলে এই আরবিতে বলে হ একটু বুঝে থাকলে বলুন কোরআন শরীফ দূরে না কাছে তাহলে ওই হবে না এই হবে এই যদি হয় তাহলে হবে কেন এই কিতাব হবে হাকিম না হাকিমের কোন কথা হেকমত থেকে খালি নাই জ্ঞানীর কথা জ্ঞান থেকে খালি নাই এক নম্বর জবাব দুই নম্বর জবাব ওই কিতাব ওই কিতাব ওই কিতাব বলতে কি বুঝাইলেন বলে পরাংশরীমের পারা শব্দ অর্থ তোমার চোখের সামনে থাকলেও কারণ হল এই যে কোরান শরীফ এই কিতাবটাকে ওই কিতাব বলে বুঝাইতেছেন এ কোরআন মোহাম্মদের কাছে নাজিল কিরি তৈ কিতাব না এ কিতাব এমন এক পাওয়ার কিতাব আদম নবী থেকে ঈশানবী পর্যন্ত ইলিম দিয়েছেন সব কিছু করার জন্য বললেন ওই কিতাব নাম্বার ফোর ওই কিতাব বলার কারণ কি বলে এটা জমিনের কিতাব না ওই কিতাব বলতে এটা লাউহে মাহফুজ এর কোথায় লউহে মাহফুজ আপনাদের পৃথিবীর এর উপরে যে আমরা দেখতেছি আসমান এটা প্রথম আসমান মধ্যখান জায়গাটা হলো পাঁচ শত বছরের দূরত্ব এখান থেকে প্রথম আসমান ওই আসমানটা মোটা পাঁচ বছরের দূরত্ব ওই প্রথম আসমানের পরে আরো একটা মহাশূন্য আছে পাঁচ শত বছরের দূরত্ব এর উপরে তৃতীয় আসমান তৃতীয় আসমানটা মোটা পাঁচ শত বছর এর উপরে আর মহাশূন্য বছরের দূরত্ব এর উপরে চতুর্থ আসমান পাঁচ বছরের মোটা अंग आलो दूर चतुर्थम चतुर्थम मानूष मरे जो तू ताहले भरो भे मुरे जो दी एक दी जमीन पुरे समस्त मानस ध्वस है बला আল্লাহ তিনটা আসমানের আকাশ থেকে আসমানে মাইল দূরত্ব এই সূর্য তিনটা আসমান নিচে ভেদ করে জমিনে আলোকি ভেবে দেয় মুফাসী নিকরম বলেছেন আল্লাহ কুদরত মহা আকাশগুলো বানাইছেন গ্যালাস দ্বারা स्वच्छ गो गो गई सूर्य मुख्य मुख जमीन दूर फेरान मुखे ताप कठिन दैनिक सत्तर हजार फिर सूर्य ताप कमान ठाडा पानी दे এরপরে যে তাপটা থাকে এটা ডাইরেক্ট জমিনে আসে না সূর্যের নিচে অনেক গ্যাসের আবরণ আছে পাতলাকে ওই গ্যাসের আবরণের কন্ট্রোল করে জমিনে ফেলছে এই তাপটাও বান্দা সহ্য করতে পারবে না আল্লাহ কুদরতিভাবে মাথার চামড়া পাতলা মাথায় চুলের খাবার দিলেন পোশাক দিলেন হিংস্র প্রাণীদেরকে পশ দিয়ে প্রশাস দিলেন এই সূর্য এত তাপ হাসরের ময়দানে থাকবে মাথার খুবই উপরে সূর্যের তাপ জমিন হবে তামা জমিন হয়ে তাম সূর্যের চতুর্থ আসমান পাঁচশো বছরের দূরত্ব এরপরে আর একটা মহাশূন্য পাঁচশো বছরের দূরত্ব এর উপরে চতুর্থ আসমান চতুর্থ পঞ্চম আসমান এর উপরে আর একটা মহাশূন্য পাঁচ বছরের দূরত্ব তার উপরে ষষ্ঠ আসমানের এই বাইতুল মামুর হলো ফিরিস তাদের কাবা দুনিয়ার কাবা মানুষ জিয়ারত করে তাওয় তারা ওটাকে করে। বর্তমান দুনিয়ার মক্কার কা ঘর ঠিক ওই বরাবরই বাইতুল মামুর টানো বাইতুল আমি উপরে যেতে যেতে দেখলাম অন্ধকার অন্ধকার অন্ধকার অন্ধকার অনেক উপরে গিয়া দেখি পানি আর পানি পানি আর পানি পানি আর পানি রহমাতুল্লিলিন বলেন ছয়জন কি আটজন ফিরিস্তারা কাদে নিয়ে দাঁড়ায় আছেন ওই আটজন ফিরিস্তার কাদের উপরে নুরের তৈরি আর শেয়াজিম রাখা তারা জানে না তাদের কাদের উপরে কি আছে আল্লা তৈরি কুরসি চেয়ার যেটা আল্লাহ তালার আড়স আল্লাহর আসল ওই কুরসিটাও আটজন কি চারজন ফিরিস তারা নিয়ে দাঁড়ায় আসেন ওই আনশে আজিম এর উপরে কুর্সি লেখা আছে ওই লাউহে মাহবুজ এর মধ্যে আছে আর সে পাশে ওই তক্তা কোরআন লেখা আছে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা যে কিতাব বলেছেন এটা এই কিতাব নয় এটা ওই কিতাব বলে ওই লাউহে মাহফুজে যেই কোরআনটা নানো আছে ওই কোরআন শরীরটাই তোমাদের হাতে এটা জমিনের কোনো কিতাব না হাকিম একমতে হাকিম মানে ওই কিতাব এর পরে আল্লাহ বলেন এ কিতাবের মধ্যে কোন ভুল নাই ব্যাখ্যার লাইনে ভুল নাই এটা এমন একটা কিতাব দুনিয়ার মানুষ যত কিতাব লেখে লেখা দেয় শেষে ভূমিকায় বলে আমার এই বইয়ের মধ্যে যদি কোন ভুল ধরা পড়ে প্রিয় পাঠক পাঠিকা আমাকে জানাই দিবেন আমি পরবর্তী সংস্করণ এটা সংশোধন করে দিব আর আল্লাহ এমন একটা জমিনের মধ্যে দিলেন আমার নবীর দিয়ে বললেন কেমন পর্যন্ত এই কিতাব চলবে এর মধ্যে কোনো সন্দেহ না যত মানুষের সমস্যা হবে অগ্রিম সমাধানে কিতাবে দেওয়া আসে কিতাব এমন একটা দামি কিতাব যদি পড়ি বারবার অতই মজা লাগে কিনারায় দাঁড়ায় চুপচাপ নবীর তেলাওয়াত শুন কারণ নবীর তেলাওয়াতে এত মজা কোরআন তেলাওয়াত শুনে মাত্র চোখের পানি গুলো ঝরে পড়ে আল্লাহর কোরআন এত মজার আবু জাহাল নবীর গালি দেয় আবার গভীরাতে গিয়া নবীর জবানের তালাওয়াত শুনে। হাসরের ময়দানেও আল্লাহ একটা কনফারেন্স করবে হাসরের ময়দানে মুমিন্দে নিয়ে আর আল্লাহ বলবেন পাগল হয়ে বেউ থাকবে আট তুমি বছর ভাইরা আমার মানুষগুলোকে আল্লাহ হুসে যে বলবেন তৃপ্তি হয়েছে বলে না হয় আপনি আজ এই সভার প্রধান অতিথি আপনি আজ আপনার উন্মতের সামনে কোরআন পরে শুনবেন রহমাত উল্লীলা আলমিন মধুর কণ্ঠে شُنْدَارْ شُرِّتُ بْحَشَعِ قُرْآنِ قُرْوَنْ يَاسِينِ وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ রহমাতুলের জবানের ময়দানের মানুষ হয়ে যাবে বলবেন তৃপ্তি হয়েছে বলে না এ কালাম তো আপনার হেমালিক আপনার কুদুরতের কথা আল্লাহ তালা এবার নিজে কোরআন পরে শোনাবেন আর রহমা আবু জাহাল নবীর তেলাওয়াত শুনে নিজেও শুনে কিন্তু মানুষকে শুনতে দেয় না দিনের বেলা কৌমের লোকদের বলে মোহাম্মদ যাদুকর তোরা তার কাছে যাবিনা তেলাওয়াত শুনবি না কিন্তু মানুষকে ফিরানো যায় না জাদুকর দরকার ইয়ামান দেশ থেকে একজন জাদুকর ডেকে আনলো ভাড়া করে জাদুকরের নাম জিমাত অথবা জামাত কেউ বলেছেন জিমের উপরে পেশ দিয়া জুমাত জামায়াত নামের জাদুকরকে আনা হলো আলমী ঘর থেকে বড় আদৌ করে খুশি মনে আসতেছে মনের ভিতরে আসা আবু জাহাল আমাকে ডাকছে কেন হয়তো বা কালে মা পড়বে কিন্তু না মোহাম্মদের উপরে জাদুকর বসায়া মোহাম্মদের মন্ত্র বন্ধ করবে যখন জামায় নামের জাদুকর চেয়ারে বসা জামাদের অন্তরে এমন বয় শুরু হয়ে গেল জামাত নামের জাদুকর একবার চেয়ার থেকে উঠে আবার বসে আবু জাহাল বলে কি হয়েছে বলে কিছু হয় নাই বস এই লোকটাকেই তুমি বলতেছি মানুষকে পাগল করতেছেন বলে হা জামাত বলে কি মন্ত্রগুলো পড়ে পাগল করেন একটু মন্ত্র আমাকে শুনান রহমাতুল্লীলা আলমিন জামাত নামের জাদুঘরের সামনে দাঁড়ায় দেখি তাকাইতো ভূতে পেল এই জামা তোমার চোখে পানি কেন বলে আবুজা মনে কিছু করবি না আমার অন্তরে আমি লোকটার প্রতি বড় ভক্ত হয়ে আটকায় রাখা যায় না কারণ এটা নদীর সমুদ্রের স্রোতের পানি যখন চলে বাদ দিলেও বাদ ভেঙ্গে নিয়ে যায় এটাকে ধরে রাখা যায় না কোরআনের একশোনার মহাব্বতের এমন টান এটাকে লাঠি দিয়া টাকা দিয়া দমানো যায় না রে বাবা কোরানের পাগল যারা হায় যাবে এরা কোরআনের সাফরিয়ার যখন শুনে তান যখন যত বড় বর্তের ভিতরে থাকবে কানে হাজির মুসলমান ইমানদার যেই কোরআনের মহাব্বত নুমিনের অন্তরে ডুববে কোরআন এর মাহফিল হোক তেলাওয়াত শুনলে আর ঘরে বসে থাকতে পারে না কোরআনের উপরে কোনো কলঙ্কর যদি দাগ বসাইতে চায় मन किसना बड़द करो ना तुम आज कलेमासलमान गर बहुत আবু জাহানকে মোহাম্মদের বন্ধ করতে মতে উলাই হাকিম ভাইরা মার আজ এখানে এত মানুষ দুনিয়ার লাইনে যদি একটা সেমিনার হতো কোন দলীয় প্রোগ্রাম হতো টাকায় যদি কম পরে বিশ মিলনা ছাড়া শেয়ারের বাড়ি ঠিক নেই কিন্তু হবে বলে আসা আছে না না এখানে হলো একটা রিক্সাওয়ালাও যদি রকম বিছনাথ বিয়ার দাওয়াত রিক্সাওয়ালা গরিব বিবাহের অনুষ্ঠানে যাওয়ার পরে যদি এই বিছানাটাই দিত যেখানে বসে মহাব্বতের কারণে জুতা গালে লাগাইতে দেরি করত না কিন্তু আপনারা যারা বসে আছে আমার মনে হয় কারো অন্তরে কষ্ট নেই অনেকে বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনতেছে আমার দিল বলে কোনো বিরক্ত নাই কেন প্রশাসন লাগেনা না নিয়ন্ত্রণের জন্য মনে হয় যেন পিপিলিকে আওয়াজ দিবে এই বান্দাগুলোর কোনো আওয়াজ নাই যদি আমি ও নেই কতক্ষণ থাকবি রে আল্লাহর বান্দারা কোরআনের পাগল আমার মন বলে সবাই বলবে আমার দরকার নাই ফজর পর্যন্ত থাকতে রাজি আমার এত দাম কেন আমার টাকা আছে বাড়ি আছে না না করি বড় কষ্ট করে লেখাপড়া করেছি কওমি মাদ্রাসায় পড়েছি কওমি মাদ্রাসা আমাদের ওলামাই চোখে কান্নার কারণ কান্নার কারণে প্রশাসন থেকে দ্বার্থহীন আওয়াজ অপবাদ দিয়েছি আজকে আমরা ঘোষণা দিলাম প্রশাসন থেকে প্রধানমন্ত্রী থেকে কৌমি মাদ্রাসাই হলো এ জমিনে আদর্শ মানুষ গড়ার কারখানা ঠিক কিনা স্বীকৃতি দিয়েছে এখনো ফাইনাল গেজেট পাশ হয় নাই মোটামুটি হওয়াতে নাস্তিকের যেমন ঘুম নাই মুনাফিকের হুশিনা এর ভুমি আমাদের সার্টিফিকেট মূল কোন মানদণ্ডই হলো শূন্য তেরোশো ভাইরা আমার সুন্নতের উপরে আমল চলবে আজ আল্লাহ এত সম্মান আমাকে কেন দিয়েছেন একমাত্র আমার মাথায় টুপি পয়গম্বরের আদর্শের টুপি আমি হাফিজ রহমানের এত সম্মান একমাত্র পয়গম্বরের আদর্শের কারণে হয়েছে আমি যদি এখানে টুপিদারি ফলাইয়া যদি चमत्कार কন্ঠও বয়ান করি কেউ না হ্যাঁ আমার মতো কিছু পাগল হয়তো আসতো বুঝেন নাই ওই যে একটা প্রবাদ আছে না রতনে রতনির আদর্শের কারণে আজ মুসলমান এই কোরআন আমার চিনে থাকার কারণে আল্লাহর কোরআনের এত দাম আল্লাহ আমারও দাম বাড়াইছে সামান্য একটা মার্কিন কাপুরের দাম নাই কোরনের সাথে লাগলো গিলাল নাম হলো দাম বেড়ে গেল যেমন সম্মানিত ওই বান্দা সম্মানিত হয়ে যাবে আমাদের বাংলাদেশের গৌরব ঢাকার হেফজোখানার ছাত্র তরিকুল ইসলাম এরকম শত শত ছেলেরা বিদেশের ঘরে কোরআনের প্রতিযোগিতা নিয়ে পুরস্কার আমি গোপালগঞ্জ মাহফিলে যাচ্ছি তো ওখানে এক কলেজের প্রিন্সিপাল আমাকে বিআইপি কেবিনে বসা মাওয়া ফেরিতে বললেন আপনারা তো সনদ সরকার থেকে কি হালাত আপনাদের ভালো আগেও যেমন এখনো তেমন রং টং তেমন পরিবর্তন হয় নাই টেনশন নাই। আচ্ছা আপনাদের সিলেবাস আধুনিকতার লাইনে কতটুকু ফ্রিমাইন্ডে কথা বললাম বলে যে আপনারা অর্থনীতির লাইনে সমাজনীতির লাইনে আপনারা এগুলো আগাইতে থাকেন আমি বললাম আমাদের মাদ্রাসা বোর্ড ক্লাস এইট পর্যন্ত উঠলে তাপসির হাদিসের ক্লাস বেড়ে যায় অতএব ওই সাবজেক্ট গুলো টানা অনেক কষ্ট দুই নাম্বার কারণ আমরা আরবি লাইনে মহাদ্দ মুক্তি মাওলানা হয়ে থাকব। ওগুলো আমাদের দুনিয়ার লাইনে চলতে ইংরেজি আপনারা ধাক্কা দান তো পারব একদিকে মাওলানা একদিকে ইঞ্জিনিয়ারিংটাই চালাই যেতে পারবো কারণ আমরা ব্রেন চালু। কারণ আমরা মাদ্রাসায় আমাজান যখন ছোটবেলার থেকে পাঠাইছেন রিদনি রব্বি জিদনি আল্লাহ আমার জেহেন বাড়াই দাও জ্ঞান বাড়াই দাও তাহলে আমরা জ্ঞান তো একটু বেশি আমরা সাইড টানতে পারি তবে টানলে আপনাদের ক্ষতি হবে কি ক্ষতি আমরা যদি মাওলানা হই আমার ইঞ্জিনিয়ার আমরাই যদি ডাক্তার হই আমার মুফতি তাহলে এই দেশের সরকারের টাকা ব্যয় করা স্কুল কলেজ মাসে বন্ধ হয়ে যাবে আমরা স্কুল কলেজ বন্ধ করতে চাইনি ওগুলো থাকবে মাদ্রাসাও থাকবে এখানে আমরা আলেন হব ওখানে ইঞ্জিনিয়ার হবে আমার বিল্ডিং করতে হলে ইঞ্জিনিয়ার লাগবে তুমি বিয়ে করতে হলে আমার লাগবে আর যদি আমার বাংলাদেশ সম্ভাবনাময় তবে সরকারের দাবিতে শিক্ষিত মানুষের দাবিতে আমরা যেমন মাদ্রাসার আরবি সাবজেক্টের সাথে পর্যন্ত সিলেবাস ভুক্ত করেছি আমাদেরও কোনো দলীয় দাবি না দেশীয় হিসাবে নাগরিক হিসাবে আদর্শের দাবি হলো যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আমার দেশে না সময় আমি পছন্দ করি না স্লোগান স্লোগান দিবেন রাস্তায় হ্যাঁ তো কেউ দুইবার আল্লাহর কসম ছেলেরা কোনোদিন গুলশানের হামলায় আসামির জন্য যাবে না আমার দেশের মেয়েরা আড্ডায় গিয়ে থাকার ঐশীর আড্ডা মনের মদের আড্ডা জুয়ার আড্ডা ক্যারাম বোর্ড লুডু এগুলোই হলো ষড়যন্ত্রের সূত্রপাত বন্ধু সার যদি বাসতে চাও এই বন্ধুগুলো তোদের দিয়ে জবাই করার দুঃশ্ম দশ দিন খাও আমি সালাম দিবে একদিন এক কাথার নিচের বন্ধু তুমি দিন কথা বলন না এখন কেন বলে চল ঘুরতে যান ষড়যন্ত্র মাও দিলো বন্ধু আসছে যা এই বন্ধু নিয়ে গেল ষড়যন্ত্র করে তিন দিন মা পাগল ছেলেকে বাবা এক খুঁজতেছে দেখা যায় নদীর তার লাশ। বলছি। অতএব আমি মনে করি তোমরা এ সমস্ত আড্ডা থেকে বাঁচো যদি ষড়যন্ত্র থেকে বাঁচতেছ তোমাদের চরিত্র ধ্বংস করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এগুলো আর ভাষা নাই বলার অযুবক আমিও তো একটা যোগ তুমি ভাবতেছ টুপি পড়লে মাথা গরম মাথা তো আমার মাথা তো কোনো গরম হলো না রে ভাই তুমি লাম্বা জামা পড়লে শরীর গরম আমি তো পড় না বুঝো আমার আছে কোনোদিন তো গরম হলো না আমি যদি আর শার্ট প্যান্টাই পরে রাস্তায় চলতাম কে আমাকে বাধা দিত নারে বাবা না আল্লাহর কারণে এত সম্মানের ভেতর আছে কিনা সন্দেহ হিংসার নজরে বলিনা রে ভাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়োটিতে বড় বাধা নাই তুমি চাকরি করো ব্যবসা করো কোনো বাধা তোমার মতো যুবক আমার মতো হুজুর না তোমার মতো যুবক ছেলে স্কুলে পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক ও সি বিসিএসি অবকাই তুমি কেন পারবা না আমি বলবো তোমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি এরে নবীর তুমি চাকরি করো ব্যবসা করো নবীর মালাটা গলায় লাগাও সহিান পড় মা বাবার খেদমত করো মুরব্বির সাথে ভালো আচরণ করো দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের যেও না রে ভাই দেশের পক্ষে জাতির পক্ষে অবস্থান নাও মনাফিক থেকে থেকে যদি হাতের মধ্যেও লাগাও কোরআনের নূর আল্লাহ সিনায় দান করবে আল্লাহ বলেন তালিকাল কিতাব যারা আল্লাহকে ভয় করে এরা এদেরকে বলে মোত্তাকি এই জায়গায় আল্লাহ ছয়টা গুণ বর্ণনা করছেন মোত্তাকদের ছয়টা গুণ আছে ইউমিন এক কথায় তারা জীবন চলে যাবে কোনদিন আল্লাহকে বেজার করবে না দুনিয়ার সব বেজার হবে নবীর আর বাদ দিবে না এরে নবীর দল আজকে তুমি এমন একজন হাদিস দিয়ে বয়ান করে বয়ান গুলো কোরআনে আছে না নেই ভাইজান কোন হিংসার সাথে বলি না কোরআন শরীফ সত্য না দিল থেকে বল কোরআন শরীফের মধ্যে জাননাথের বয়ান আছে তুমি কেমনে বুঝবা বাজার থেকে কোরআন কিনা লাগবে না ইন্টারনেট চালু করে মোবাইল থেকে তুমি বাংলা কোরআন লেখা ডাউনলোড করো বাংলা কোরআন লেখে ডাউনলোড করার পর একশো সুরার সিরিয়াল চলে আসবে তুমি ঘুমাইতে যাওয়ার সময় মাত্র পাঁচটা মিনিট সময় দিয়া কোরআন শরীফের শেষের দিগার দুই তিনটা পরবির আসেনি আরে যুব জমা সত্য এবার নিজের সাথে মিলায় দেখো। তুমি তর্জমার সাথে যদি মিলিয়েই থাকো তাড়াতাড়ি তও বা হয় তুমিও জাহান নামের আসামি হয়ে যাবে হেদায়াতের মালিক আল্লাহ কত অগস্টের বাইশ তারিখ আমি খুলনাতে আপনার সাথে একটু দেখা করার জন্য আস মিথ্যা যদি বলি হিসাব দিতে হবে আল্লাহর আদালতে যুবক আমার সামনে এসে দিয়ে সালাম দিলে আর বাম হাতে আমার একটা মোবাইলের স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছে मोबाइल चुल्लम पैंट शर्ट टाइम जुबक छविका जुबक हजूर आगे छवि कैक मास आगे তুমি এখন এই পরিবর্তন কেমন করে হয়েছ যুবক আমি মানুষের বেল্ডিং এ রং লাগাই এলাকার মানুষ জানে আমি গানের বড় বাঘ আমি লাগাই গান চালাই একদিন আমি কম্পিউটারের দোকানে গিয়ে বললাম ও দোকানওয়ালা ভাই আমার মেমোরিতে তুমি নিউ মডেলের গান লোড করে দ যখন মেমোরিতে গান দিল্স এগাই হঠাৎ করে আমি সাথে সাথে বন্ধ করে দিলাম লজ্জা কারণ এলাকার সবাই জান আমি গানের বাগর এখন যদি আবার গর শুনি সবাই আমার লজ্জা দিবে আমি বন্ধ করে দিলাম বাড়ি যাওয়ার পরে আমি ভাবার এক সাগরে পড়লাম ভয় আস না আমি কোথায় চলছি কোথায় যাইতেছি আমার দানে বামে কত বন্ধু বান্ধব চলে গেল একদিন তো আমি ওই জমিন ছেড়ে চলে যাব এমন কোনো দিন নেই রে যুব বাসের নিচে যুবকের লাশ গাড়ির নিচে লাশ পানির নিচে লাশ কয়েকদিন আর বাহাদুরি করবি তোমাকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য বলছি আর কোন উদ্দেশ্য না যুবক বলে হুজুর আমি বয়ানটা শোনা মাত্র এক পর্যায়ে আমি ওয়াদা করলাম নামাজ আর সারবোনা আমি পরামর্শুর রহমান আপনার ওই ২০১০ সালে আপনি জামালপুরে একটা বয়ান করেছিলেন মানসুর হাল্লাজের ঘটনা ওই বয়ান শুনে আমি আপনাকে তালাশ করা শুরু করলাম কোথায় পাই আল্লাহ আমাকে হেদায়তের পথে নিয়ে আসে আর যেন গুনার পথে না যা এরে যুব আমিও তোমার মতো একটা যুবক সন্তান মাথায় টুপির কারণে সম্মান কমে নাই মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই যেই ঘরের মধ্যে কোরআন তালাওয়াত হবে আমার নবী বলেন ফিরিস তারা ঘরটা পাহারা দিবে যেই দোকানে চুরাই অ্যাসিন তেলাওয়াত হবে কোন তাবিজ লাগানো দরকার নাই ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দিবে করানের মতো বড় তা বিজার কেউ না কোনোটা নাই বান্দা তুমি হাঁটতেছো চলতেছো সুরাটাও তো পারো পড়তে থাকো প্রত্যেক অক্ষরে দশ ম হাঁটতে বলেন দৈনিক যদি কেউ এক বার দরুদ সরি পরে সল্ল্লাহু আলাই ওই বান্দার মরণ হবে না জান্নাতের খাতায় নাম না লেখা পর্যন্ত আল্লাহর ভয় যার অন্তরে থাকবে জীবন চলে যাবে গুণা করবে না মিম্বরে তাকুয়ার বয়ান একটা ঘটনা পেয়েছি একটা সুন্দরী মেয়ে হাত মোজা পা লাগায় বাড়ি বোর পরে হিতা যুবতী মেয়েটা হঠাৎ একটা যুবক মেয়েটাকে দেখে অনুসরণ করা শুরু করলো মেয়েটার মাটির দিয়ে তাকায় দেখে পেছনে একটা যুবক দাঁড়ালো ডাক দিয়ে বলে যুবক তুমি আমার পেছনে কি চাও যুবক বলে ও বোন তুমি কেন বুঝো আমি তো তোমাকেই চাই हाथा पा मोजा लागान तुम्हित दी घर थे तुम्हारे हाथी करते घर दरवाजा दाड़ा गलो सुंदर बोर्डता हाथ मूजा पाजा लागानो मेरा घरे चले ग ঘরে গিয়া বোরকা খুলে ফ্রেশ হয়ে কাজের সন্তানের সন্তান আমার বাড়ির দরওয়া একটা যুবক আমার চোখের তাকায় নাকি আকর্ষণ হয়েছে পাগল হয়েছে আমি ওকে হাতিয়া দেওয়ার চোখ দুটো বের করে বলে নাও নাও যুবকের হাতে চোখ দুটো ফিরাই দে আর ডাকিয়া কয়ে যুবক তুই যে চোখের পাগল ভয়েস চোখ নিয়ে যা আমি এই নাপাক চোখ দিয়ে আল্লাহকে দেখতে চাই না আমার আল্লাহ যদি আমাকে দেখা দেয় আমার অন্তর চোখ দিয়েই আমি দেখবো ফসলে দর জুমলা যাহা হল কুরার দল করলেই চোখের পানি পরে আল্লা করানাঘাটে আল্লাহ হেফাজ হঠাৎ ধাক্কা লেগে দুনিয়ার থেকে চলে গেল যুব এ দুনিয়াটা কিছুই না আজকে বারমার বৃদ্ধিকে তাকায়দা করে বাবু मेर सामने सन्तान जबईर आघात सतान सामने मायर पर गेधे बेधे, बेधे कत मार कतो जबय এরে নবীর উন্নতের দ কোথায় গেল মানবতা কোথায় গেল ভ্রাতৃত্ব বন্ধন কোথায় গেল মানুষস্থতা নিজের আমলের তুরুটের দিকে তাকাও আল্লাহ কোরআনে বলছেন মুমিন যখন আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়ে যাবে আমি আল্লাহ বেইমানের শক্তি বাড়ায় মুসলমানের আজ আমরা আল্লাহর গোলামি না নিজের ছেলে মেয়ে স্ত্রীকেও দিনের বতে রাখতে হবে এর নবির আপনারা সবাই জানেন নবীজির দর্জন সাহাবা জগনাথের জমিনেই টিকিয়ে পেয়েছে। নতুন শুনলেন এক নাম্বারে কার নাম আবু বকার সন্ত্রাসী কিন্তু কোরআন পাওয়ার যখন চিনায় লাগলো হেদায়তের রশি গলায় যেই ওমার তরবারি নিয়ে নবীরে জবাই করতে দৌড়ায় ওই আমার নবীর এত ভক্ত হয়ে গেল ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায় একটু চিন্তা করেন কেমন বেডা চলে শয়তান ভয় পায় কেমন ব্যক্তি আর আমগ শয়তানে ভয় পায় আমগ কি ভয় পায় ওরে খোদা আমি কি শয়তান এর থেকে দি বড় শতান বাঙালি আমagog shaitane bhoy pa kothi shaitan ar e deshe ashar dorkar nai ar qur'an sharife allah te sposto bolechen dui shaitan theke pana chao manush shaitan jin shaitan minal jinnati wan nas ere mu'min allah er gulam aa sahabe ikram der itihas abu bakr umar usman জান্নাতের টিকিট পাওয়ার পর একটু ইতিহাস পরে দেখেন বাংলা ইতিহাস আছে মৃত্যু পর্যন্ত আজ আমাদের চোখে পানি নাই কান্নার কোনো আওয়াজ নাই নামাজ নাই রোজা নাই এরপরও বড় বড় কথা বলে দেল আমাকে ভালো আছে নামাজ না পড়লে কি হবে আসে না নাই আমি মাঝে মাঝে বলি আর রমাজান মাসে দেখা যায় এফতারির সময় বেরোজাদারের বীরের কারণে রোজাদার এফতারি হয় না আজানের চার মিনিট বা কি হোমানে বলছে সারজন নামাজটাও বললি না বলে না জীবনে নামাজ পড়ি না তেপতারি কেন খাও বলে ফতুয় কম ও কম জানি না হাসির আল্লাহ রাগ হবে নামাজ তখন বলবো রে মালিক ইটা খাইতে আর কম খাই নাই নামাজ রোজা বন্ধ করে স্টার্ট করেছে আল্লাহ হয়তো খুশি হইয়া এমন জোরে ধাক্কা দিবে জান্নাত পরয় জাহান নামে ঘুমো চাল বাঙালি সাবধান যতই চালাকি আগুন ঠান্ডা হয় না জাহান নামের আগুন ও চোখের ঠান্ডা হবে না এজন্যই সাহাবাহিক অতএব অনুরোধ করে বলি নিজের জীবনটা যদি গড়াইতে চাও আল্লাহ সংস্রবে যাও এ জমিনে আল্লাহ কারা যারা নামাজ করে না বেপর চলে তারা না রে আল্লাহ শুনে মানুষ আমল হয় ঠিক অতএব বর্তমান জমিন আর সাবধান ইসলামের ব্যানার ওনাফিক থেকে সাবধান নামাজ নাই রোজা নাই খবর নাই আগ্রহ বেড়ে যায় এমন একজন আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও বর্তমানে এক শ্রী মুসলমান আল্লাহরে গালাগালি করে আর বলে খাজা মহিন উদ্দিন একটা গাঞ্জা খো গালি দিযা জীবনে এক খাজামাইন উদ্দিন কাজা করেন আগামী মাস আরবি মহরম মহরমে দেখবেন এই জমিনের মধ্যে কিছু হোসাইনের পাগল রাজ বলে অথ নবীর পোশাক নাই দাঁড়ি টুপি নাই খবর নিয়ে দেখবেন ফজরের নামাজ ও তারা পড়ে নাই অত নাই। কার বালার প্রান্তরে শাহাদ বরণ করেছেন গাই করার জন্য আল্লাহর গোলামীর হায় হোসেন হোসেন তো নাম না আদবের সাথে বলা দরকার হোসাইন রাহু আলান একজনের নাম কালাম এজুদকে দেখি আদব হইল कत आदरे भारे बुझार जो अपर्दान माँ एक मायर संस्तान আপনিও একজন আলেমের মা হয় মদিনা থেকে ভারতে কালেমার পতাকা নিয়ে যখন আসছেন ইতিহাস পরে দেখেছি আমলের জন্য মরিদ হয়েছে খাদা মঈনুদ্দিন মায়ের কাছে গিয়া গরম অন্তর ভরে বড় আনন্দ মা কয়ের এত খুশি কেন মহিনুদ্দিন চিস্তি বলে মা আজ আমার হাতে হিন্দু মুসলমান সন্দেহ নাই বলে ভাষা উড়ায় দিলে হবে না বড় পেছনে কারণ আছে ওরে মঈনুদ্দিন তুই যে এত বরকতের পাওয়ার পেয়েছ এর পেছনে আমি মায়ের চোখের পানি আছে বড় মোজাহাদা ত্যাগ আছে মঈন উদ্দিন কয় মা তুমি কি কষ্ট খাজা করেছা মনে রে মা তুমি কি কষ্ট সহ্য দেখে বলে ও সন্তান। আমি গর্ব ধারণ যতদিন করেছি আমি মা একত্ব তাহার দুধ কাজা করি নাই রে সন্তান শুধু তাই না আমি মঈন তুই দুনিয়াতে আসার পরে আমি মা খাজামহিন উদ্দিন তোর যতদিন দুগ্ধ পান করাইছি আমি একটা ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই না ও মা কত মানুষ আমাদের কাছে তাবিজের জন্য আসে দোয়া চায় কান্না করে হুজুর দশ বছর করলো চল্লিশ পঁয়ত্রিশ বছর বয়স মুসলমান হইয়া সুন্দর করে সালাম শিখতে পারলো না সালামটাও দিতে পারলো না সাময়কুম সাময়কুম মানে তোর উপরে গজব এই শব্দ হলো তোর উপরে গজবান বলতে পারল না কলিজা ভরা দুঃখ ও পদ্মারন্তর আলীর মা ও বাবাজিরা মনে কি চায় না মা বাবা হয় কবরে যাবে ও মনে কি চায় না আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান জানা জানি মা ও জুসলমান মা বোনেরা অনুরোধ করে বলি আল্লাহর কাছে দোয়া করেন কান্না করেন আল্লাহ তুমি নেকার সন্তানের মা বাবা এবং আদব রক্ষা করে নবীর সুন্নতির করবে আপনার সন্তান বড় আদর্শওয়ালা হয়ে যাবে অরে নবীর উন্নতির দল আল্লাহর কাছে বিনয়ের সাথে করি আর জীবনে না। সারব না বিপর্দায় চলবো না নদীর সুন্নাত সারবো না মা বাবার সাথে না মুরুব্বীদের সাথে খারাপ আচরণ করবো না আমি আর গুনার কাছে ভালো হয় মুনাফিকে যদি না থাকে খাদি তিয়ত দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ ইমান ও আমল মজবুত করে দেন আয় আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আয় আল্লাহ মাজনুম মুসলমানের উপরে দয়ার নজর দান করেন ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল আমরা তোলেছি কবুল করে নেন আমাদেরকে মজবুতি মান দান করেন আমিন يا ارحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا رب ارحمهما كما রি শির হম হুম রবীরা বত হমকরে কি তে র খুদ বেগুনা গুদস্তর সাথে দরতের নজর দিয়া তাকায় দেখি। এ ময়দানে কত লামায় কাম কত মুরব্বী হাজিসা কত সদাদারিওয়ালা কত যুব কত সাফার ভাই আপনার মতো দয়ামায় কেউ নাই মেহরবানি করে আমাদের জীবনের সকলের সব গুণাগুণ ম করে দেন্লাই আপনি কবুল করে নেন টাকা পয়সা পরামর্শ দিয়ে যারা যারা আলোচনার ক্ষমা করে দেন সবাবটুকু নবীজির বারো কে পৌঁছায় দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুখ মিনমুখ কবর সবার পৌঁছায় দেন আয় আল্লাহ করে তারা নষ্ট করেছি কেউ জানে না আমার গুনার খবর আয় আল্লাহ আমি তো জানি আমার মতো জালেন গুণাগারে মজলি কেউ নাই চেয়ারে বসে কথা বলার এলামতা হাত উঠা দোয়া করতেছি গুনা করে করে হাত না পাক করেছি রে অম্ল দিয়ে তাকায় দেখি গুনার কারণে চোখ চোখ না জিব্বা না পর আপনার দরওয়াজা কাউকে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের উপরে দয়া করে নল আয়াল্লাহ মুসলমানের ইমান আমল হেফাজত করে নল বারবার মুসলমান আজ নির্যাতিত ঘর নাই বাড়ি নাই ঘুমানোর জায়গা নাই আল্লাহ সহ্য করার মত আমরা তিন বেলা খানা খাই ওরা খানা উপায় মত রে মালিক সন্তান কোলেনিয়া মা কাঁদে বাবা কাঁদে সন্তানের মুখে হাসি যাই রে অল্লা দায়ের মালিক আমরা গুনা করে জুলুম করেছি আপনি আমাদের আজাব দিয়ে না রে অল্লা হেফাজত হেফাজত হেফাজত করে নাল্ল জালিম মুনাফিক ইসলামের দুশ্মনদের হেদায়াত দান করেন্ল কুদরতের হাতে হেদায়তদান করেন হেদায়াত দান করে নাল্ল হেদায়াত যদি নাই থাকে কঠোর হস্তে দমন করে দেন্লাহ মুসলমানের পক্ষে আয় আল্লাহ যারা করতেছে তাদেরকেও কবুল করেন্লাহ আয় আল্লাহ চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মাফ করে দেন যারা বেঁচে আছেন হালাল রিজিকের দরজা খুলে দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন এর পেছনে টাকা পয়সা পরামর্শ সহজে করে নেন সমস্ত কবুল করে নেন ওলামা এখেরামদের আমিন গুলো কবুল করে নেন যুবক ছাত্রদের আমিন কবুল করে নেন মা বোনদের আমিন গুলো কবুল করে নেন খাস পর্দানিসি বানায় দেন দাম্পত্য জীবন সকলের সুখময় করে দেন আর আল্লাহ মা বাবা সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মিল মোহ্বত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ গ্রহ ব্যবস্থা করে দেন আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন অল এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষা করার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে দিনের খেদ করে অল্লা প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দেশ ও দিনের খাদ বানায় দেন অল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর থেকে আমাদের হেফাজত করেন অল থেকে আমাদেরকে হেফাজত করেন্ল দিনের সহি দান করেন আল্লাহ আয় আল্লাহ এখানে অনেক মানুষ দীর্ঘ টাইম বসারও জায়গা পায় না কেউ কে দেখবে মা এখনো ঘুমায় না আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা না যাদের বাবা নাই চির মের মতো হাত তুলেছে দেখো মা বাবার হাল সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো দুনিয়াতে থাকতে মিনিটে মিনিটে মা বাবা মোবাইলে খবর মিতোর সন্তান ক খানা খেয়েছ কিনা কিনা মা বাবাকে রেখে তুমি আরামে খাও আর ঘুমাও বৃষ্টির পানি কবরে যায় ফিরাবার কেউ নাই একবারও কি মা বাবার চেহারা মনে পরে না রে সন্তান ওই মা বাবার জন্য কি মায়া হয় না কারো আমিন ফিরায়া দিয়ে মালি ঢাকাতে মাদ্রাসার খেদমত করি মাদ্রাসা বন্ধ করে দেই ছাত্ররা সবাই যার যার বাড়ি যায় হঠাৎ করে তাকায় দেখি না কেন কান্না করো বাচ্চা দুটো গলা জড়ায় বলে হুজুর আমাদের বাড়ি নাই ঘর নাই আমরা বড় এতিম আমাদের মা নাই আমাদের বাবার মাহাফিল কবুল করে নেয় আয় আল্লাহ সকল খবরওয়ালাদের খবর ঝঞ্ঝনাথের বাগান বানায় যারা বেঁচে আছেন হায়াত বেড়ায় আল্লাহ দূর করে দেন সবার দিলের হিংসা ইয়া হাসাত দূর করে খ্লাস দান করেন আয় হঠাৎ মরণ থেকে হেফাজত করেন হঠাৎ মরণ থেকে হেফাজত করেন হঠাৎ মরণ থেকে হেফাজত করেন নতের দেন হাত এ হয়। তার সকলের মনে যাত কবুল করে নান সমস্ত প্রোগ্রাম সুস্থতার সাথে করার তৌফিক দান করেন কোরআন হাদিসের এলমের নূর দিয়ে সিনহাটা ভরপুর করে দেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দেন এ ময়দানকে আপনি দিনের জন্য কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তির ফয়েসলা করে দেন আয় আল্লাহ গোটা জমিনকে শান্তির জমিন বানায় দেন অল্লা সবহা নাম সবহা আলা খে খলি মোহাম্মি ও আজমিন আিন আনীন বে রহমতি কে আর